বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহত পৃথিবী বাংলার শ্রোতা ও দর্শক হজের সঙ্গে একটা আমরা কাজ করে থাকি সেটা হলো মসজিদ নবির জিয়ারত এই মসজিদ জিয়ারত নিঃহ একজন মানুষ যখন মক্কাতে হাজির হয়ে যান তখন মক্কার হজের কাজ শেষ করে প্রিয় হাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মসজিদ নবির জিয়ারতের উদ্দেশ্যে যে মসজিদে নবমী পীরু হাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের মসজিদ এবং রাসুল সাল্লাহ্লামের যে শহর এবং যেখানে তিনি থেকে এই দিনের প্রচার ও প্রসার এই যে দিন আমাদের কাছে আজ পৌঁছেছে এর দাওয়াত ও তিনি আঞ্জাম দিয়েছিলেন নিঃসন্দেহ একজন হাজি সাহেবের অন্তরে একজন মুসলিম ও মুমিনের অন্তরে এর ভালোবাসা অধিক হওয়াটাই জরুরি হজের পরে মুসিন অবির জিয়ারত হজের কোনো এটা অংশ নয় হজের কোনো রুকুন বা ফরজ বা অজীব বা সুনত বা মোস্তহাব নয় হজের জন্য একটা নির্দিষ্ট মাস রয়েছে সময় রয়েছে কাজ রয়েছে এটার সঙ্গে এর কোনো নির্দিষ্ট মাসে বা কোনো নির্দিষ্ট সময়ে মুস্তিনী আমরা জিয়ারত করব এমন কথা নয় বরং বছরের যে কোনো দিন যে কোনো মাসে আমরা এর জিয়ারত করতে পারি আমরা যেরকম কা বা মজামায় ওখানে আমরা বায়তুল্লাহ হারামে এক অক্ট নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি সবাব পাওয়া যায় এই মসজিদ নবীতেও কিন্তু নামাজ পড়লে সহিদারা যেটা সাব্যস্ত সেটা হলো এক হাজার গুণ বেশি নাকি পাওয়া যায় এই মসজিদ অবির জেয়ারত এবং এর আদব এর আখলাগ এবং আমরা কি কি জেয়ারত করতে পারবো এ নিয়ে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার ডানপাশের ডক্টর মুসলিহুদ্দিন সাহেবকে এবং বামপাশের সামনে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার পাশে রয়েছেন শেখ আমি প্রথমে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে ভালো না সেই সেমানদার হতে পারবে না জি আল্লাহ বলে সে মমিন হতে পারবে না যে পর্যন্ত না সে আমি নবী মহম্মদ কে সকল কিছু ভালোবাসবে হ্যাঁ তোমার নিজের নবসের সাথে ভালোবাসতে হবে আমাকে এই জান আমি তাই ভালোবাসি কাজেই আল্লাহ নবীকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি সৃষ্টি জগতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লা নবীর কি কি চিহ্ন ডক্টর সাহেব এস শব্দ আল্লাহর সাথে রসুলের সাথে কোনো দিন কোরআন কথা ব্যবহার হয় নাই ব্যবহার হয়েছে ভালোবাসা এই ভালোবাসার কিছু বিধান রয়েছে নীতি রয়েছে পুরাণ এবং সুন্ন এবং সাহাবিদির পদ্ধতিতে আমরা তাকে ভালোবাসি তারাই তোমরা যে সত্যিকার ভালোবাসে থাকো আমার অনুসরণ করো আমার আনুগত্য করো কি করেছে আমার সাহাব আর কি করেন এখানে মদিনায় যে আমি একটি ভূমিকা নিয়ে কেউ কেউ বলেন অমোকে ভালোবাসে আল্লাহ নবীর আশেক না অমুক এই হয়ে গেল নানান নাম নেতের মধ্যে থেকে আপনাকে কথা বলতে হবে না তিনটি মসজিদ ছাড়া সোয়াবের নিয়তে বিশেষ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বের হওয়া যাবে না একটি হলো মসজিদে আমার এই মসজিদে নৌবি দ্বিতীয় হলো কাবার ঘর একটা জায়গা আছে আল্লাহ নবীর যে ঘর আল্লা ন যে মেম্বার তার মাঝখানে একটা জায়গা আছে আল্লাহ নবী বলছেন রৌতিনিয়াদের জান্নাতের একটা অংশ মাত্র এখানে তোমরা দেখি সাদা কার্পেট বিছানো আল্লাহর ঘর আল্লাহ নির্মিত ঘর আল্লাহর পক্ষ থেকে আর কেউ কেউ বলে থাকেন আল্লাহ নবীর কবর ডাযি গো বাবা আর তাকে সালাম দেওয়ার জন্য যাইতেছি এ কথা ঠিক হজের সাথে এটার ভাই বলেছেন কোন ফরজ নামাজ থাকলে সেই নামাজে আমরা অংশগ্রহণ করবো আর আমাজ আল্লাহ নবীর আপনার আশা শর্ত না কেন আল্লা নবী বলেছেন তোমরা যেখান থেকে আমাকে সালাম দেবে এবং দূর পাঠ করবেন মহানবী মোহাম্মদ রসুল্লাহামের প্রতি ফিরেস্তা সাইয়াহিন তারা ঘুরতে আছে প্রদক্ষিণ করতেছে এবং মহানবুল আলামীন তার কাছে তার আত্মা আরু ফেরত দিবেন যেটা আদেশের সুস্পষ্ট সাব্যস্ত এবং তিনি তার উত্তর দিবেন তিনি তাহলে আমরা কাউকে বলবো শেখ ইসুফ আবদুল মাজের কাছে আমরা বলতে চাই যে আমরা মদিনাহ যখন যাই যেখানে বীরু হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিচরণ করেছেন এখান থেকে তিনি সারা পৃথিবীর দাওয়াতের যে মিশন তিনি পতাকা উড়িয়েছেন এখানে একজন মুমিনের জন্য। সেইখানে মুসিদা অবীতে নামাজ পড়ে এবং রাসুল্লাহ করে এবং কবর তার মানে অংশী হয়ে গেলাম বা সরিক হয়ে গেলাম এই অনুভূতিটা একটু আমাদের বুঝিয়ে বলবেন কিসে ভালোবাসা আমাদের সকলের অন্তরেই রয়েছে এবং সেটা আমাদের ইমানের অংশ আমরা রসুলে করিম সাল্লা সাল্লামকে ভালোবাসি জহাবুর রসুল এবং এটা স্পষ্ট কথা যে রসুল সাল্লা সাল্লামের দরবারে যে কেউ যখন সালাম পেশ করার সুযোগ পান তখন তার অন্তরে সে ভালোবাসা আরও শতগুণ বৃদ্ধি পায় এবং मस्जिदे नवमी जियारत उद्देश्य जावा बैध न ज करलो अथचारत करलो जुलूम करलोटी हदीस अनुरूप भावे जाल हादीस বলছেন যে সাহাবিদের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য জাল হাদিসটি বানানো হয়েছে কারণ কেমন পর্যন্ত লালু ভুলু আসবে নিজের হারাম টাকা নিয়ে কবর জিয়ারত করতে কবর জিয়ারতের অসুল সালাম দিবে রসুলকে জীবদাসায় দেখার সমান মর্যাদা সে পাবে রসুলকে জীবদ্দশায় ইমানের হালতে দেখলে চো সাহাবি তো তার মর্যাদা যদি কবর জিয়ারতকারীর মর্যাদা সমান হয়ে যায় তাহলে সাহাবিদেরকে অবমাননা করার জন্য এ ধরনের হাদিস বানানো হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা মোটামুটি সংক্ষেপে কাজগুলি জেনে নেই মদিনায় যাব আমরা আল্লাহ রসুলের মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে সেখানে কোন অবস্থাতেই আট দিন থাকতে হবে এবং চল্লিশ অক্ট সালাদ আদায় করতে হবে বিশ্বাস ঠিক হবে না হাদিস সহিত নয় আর মধ্যে একটা ক্ষতিও আছে ক্ষতিটা হলে বায়ের হারামে এক অক্ট আদায় করলে আমি এক লক্ষ পাচ্ছি আর ওখানে মসজিদের নবমীতে এক অক্ত আদায় করলে আমি এক হাজার পাচ্ছি তাহলে এমনি আমার সোয়াবের মাত্রাও কমে গেল বাইতুল্লাহে থাকলে আমি নফল তোয়াপ করলে সেখানে সোয়াব পাবো কিন্তু মদিনাতে তো সেই জিনিসটা আমার হচ্ছে না অতএব যত তাড়াতাড়ি পারা যায় সংক্ষেপে মদিনা জিয়ারত করে আমাকে চলে আসতেন মদিনার মসজিদের নবমীতে প্রথমে প্রবেশ করে কাজ হবে আমাদের যদি কোনো জামাত থাকে অথবা নিজের দায়িত্বে কোন সালাদ থাকে কোন ওক্তের নামাজ হয় তাহলে সে নামাজ আদায় করতে হবে না থাকলে তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়ে মদিনা যিনি পৌঁছে গেলেন অথবা যিনি মদিনা অবস্থান করেন তার জন্য সালাম দেওয়াটা সুন্নত অতএ প্রথমে গিয়ে বাবু সালাম দি ঢুকে নবী সাল্লাহ সাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে সালাম দেবেন আসসালামু আলী কাইয়ার রসুলাল্লাহ एखे डायरेक्ट सरसिड्रेसूल के बला जाते पारे। जे शरीफ एक हाथी चाहते रसुल्लाबर पर सालाम आल्लापा रद्दल्लाई आल्ला फरुद्द आलिम तक सालाम दिए थकर्मे अनेक कथा बजारे चालू आया कौन बुजुर्ग सालाम रसुल हाथ बेर मुसाफा कर खजुर खेते दिए के सहाज दिए कथा হাদিস কোরআন বিরোধী এগুলি আমরা বিশ্বাস করবো যে ইন্তকাল করেছে বলবেন তাকে আমি হত্যা করব সে সময় রসুলাম এসে তাদেরকে শান্ত করেননি বা ঠান্ডা করেনি খালিফাকে বলে দিলি হতো বলে দিলেই তো হয়ে যাই হোক এরপরে আমরা আবু আকের সিদ্দিক রাজি আল্লাহ সালাম দিব এবং সরে গিয়ে দিতে হবে। তারপরে সেখান থেকে বরকত হাসিলের চেষ্টা করা বা সেখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বা সেগুলিকে মোশা বা ধরা বা বরকত নেওয়ার চেষ্টা করা বা ধুলি ইত্যাদি নেওয়ার চেষ্টা করা এগুলি সম্পূর্ণ শরীয়ত গহিত কাজ বাকিউল গার কাদে আমরা ঢুকবো বাকিউল গার কাদের যারা রয়েছেন তাদেরকে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা সহ মহাতুল মোমিন সবাই রয়েছে শুধু খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহার কবর রয়েছে মক্কায় তবে আমরা কবর চেনার চেষ্টা করবো না আমরা সবাই ওইভাবে ঢুকে সালাম দিয়ে বের হয়ে যাব ওখানে গম সিটানো বা তার থেকে বরকত নেওয়া বা ওখানে বিভিন্ন ধরনের দোয়া দরুদ নির্ধারণ করে পাঠ করা এগুলি ঠিক নয় শুধু কবর জিয়ারতের দোয়া আমরা সেখানে আসসালাম তবা আরেকটা আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবার I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naim. Motivating towards the true path.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 बृहस्पतिवार रत आठटे बांगलेशे और रात साढ़े सातटाए भारत पीटिविंग नीति समूह देखलिम जीवन मूल भित्ती প্রতি বুধবার বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার मानुषे सब समस्या मानवतार महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसा আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এপর যে আমরা মসজিদ নবির জিয়ারতের আলোচনায় আমরা আপনাদের কাছে থেকে এক ছোট্ট বিরতি নিয়েছিলাম আবারও ফিরে এসেছি আমরা শুনতেছিলাম শেখ ইউসু আব্দুল মাজির কাছ থেকে যে মসজিদ নবির জিয়ারত এবং মদিনায় গিয়ে একজন মমিনের কি অনুভূতি হওয়া দরকার সুন্নতি জিয়ারতটা কি হবে শেখ আমানুল্লাহ মাদানী মদিনার জিয়ারত সম্পর্কে আমরা জানতে পারলাম যে সেখানে মসজিদের নবমী জিয়ারতের উদ্দেশ্যেই যেতে হবে অন্য কোনো উদ্দেশ্যে সেখানে যাওয়া বৈধ নয়ালের কবর জিয়ারত সম্পর্কে অনেকগুলি জাল এবং জৈব হাদিস এসেছে একটি হাদিস তার মধ্যে মান হাজা আলাম ইয়াজি ফাঁকাত জাফানি যে ব্যক্তি হজ করলো অথচ আমার জিয়ারত করলো না সে আমার সাথে জুলুম করল আরেকটি হাদিস অনুরূপভাবে এসেছে জাল হাদিস সেটা হলো। বলছেন সাহাবিদের মর্যাদা ক্ষুন্ন করার জন্য জাল হাদিসটি বানানো হয়েছে কারণ কিয়মত পর্যন্ত লালু ভুলু আসবে নিজের হারাম টাকা নিয়ে কবর জিয়ারত করতে কবর জিয়ারতে রসুল সালাম দিবে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 एखने डायरेक्ट सरसि एड्रेस कर रसुल के बला जो पे जेहतु अबुदाउद शरीफ एक हाथी आसते रसुल्ला कबर पारे दाड़िए सालाम आल्लापाक रद्दल्लाहूटा फरत दिन फारुद्द आलिम तक सालाम दिए थकर्मे अनेक कथा बजारे चालू आया बुजुर्ग सालाम रसुल हाथ बेर दिए मुसाफा कर खेजुर खेते दिए के सहाज्य दिए कथा হাদিস কোরআন বিরোধী এগুলি আমরা বিশ্বাস করবো যে ইন্তকাল করে বলবেন তাকে আমি হত্যা করব সে সময় রসুলাম এসে তাদেরকে শান্ত করেনি বা ঠান্ডা করেনি খলিফা কে হবে বলে দিলেই হতো বলে দিলেই তো হয়ে যত যাই হোক এরপরে আমরা আবু আকের সিদ্দিক রাজি আল্লাহ সালাম দিব এবং উমর এবিনাল খাত্তা আবরাজ ওখানে অবশ্য একটু ডান দিকে সরে গিয়ে দিতে হবে তারপরে আর ডান দিকে সরে গিয়ে খাত্তা আবরাজি আনুকে সালাম দিয়ে আমরা বের হয়ে যাব। ওখানে সেখান থেকে বরকত হাসিলের চেষ্টা করা বা সেখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বা সেগুলিকে মোশা বা ধরা বা সেখান থেকে বরকত নেওয়ার চেষ্টা করা বা ধুলি ইত্যাদি নেওয়ার চেষ্টা করা এগুলি সম্পূর্ণ শরীয়ত গহিত কাজ এরপরে বাকিউল গার্কাদে আমরা ঢুকবো বাকিউল কাদের। যারা রয়েছেন তাদেরকে আয়েশা সিদ্দিকা রাজিয়াল সহ ওহাতুল মোমিন সবাই রয়েছেন শুধু খাদিজাতুল কুবরা রাজিয়া তালা আনহার কবর টা রয়েছে মক্কা তবে আমরা কবর চেনার চেষ্টা করবো না আমরা সবাই ওইভাবে ঢুকে সালাম দিয়ে বের হয়ে যাবো তার থেকে বরকত নেওয়া বা ওখানে বিভিন্ন ধরনের সেখানে আসসালামুম তেকটা وإنا إن شاء الله ظالحكون نصلى الله, لحكون. لحكون. الله, لنا, الله, ولكم الله لنا ولكم العافيه الدোয়া পরে ওখানে আমরা বের হই আসব তারপরে আমরা উহুদ পাহাড়ের পাদদেশে যে সাইয়্যিদু শুহাদা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন শহীদ যাদের ওখানে 70 জন শহীদ ওখানে সমাহিত তাদের আমরা কবর জিয়ারত করব সালাম দেব আর কুবা মসজিদে সালাত আদায় করবো নবিসাল্লাম বলছেন বাইতিহি যে ব্যক্তি তার বাড়ি থেকে বা তার অবস্থান স্থল থেকে পবিত্র হয়ে উজু করে কুবা মসজিদে এসে সালাত আদায় করেন তার জন্য একটি উমরার সমানা যে কয়েকদিন মদিনায় থাকবেন আপনি সকাল বেলা ফজরের সালাত মসজিদে নবীতে পড়ে হাঁটতে হাঁটতেই চলে গেলেন কুবা মসজিদে গিয়ে ওখানে দুরাকাত পরে আসলেন একটি উমরার সোয়াব হয়ে গেল নাস্তার আগে একটা উমরা আপনি আদায় করে আসলেন এই হলো মোটামুটি মদিনার কাজ এছাড়া বাকি যে আঠারোটা মসজিদ কেতাবা এখানে আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা রসুলের মোহব্বতে মসজিদে নবীতে গিয়ে সালাম পেশ করি কিন্তু দেখা যায় যে রসুলের সুন্দর বিশেষ করে আমলি জিন্দি তে আছে সমস্ত স্বাভাবিক রাম যে দাড়িটা রেখেছেন যে আমরা রসুলের দরবারে গিয়ে সালাম পেশ করতেছি অথচ সুন্নতটা আমরা রাখতে পারছি না এবং এটা এমন একটা ভালো আম্মা হয়ে গেছে যে সাধারণ একটা যেটাকে মানুষে অপরাধী মনে করতেছে না আল্লাহ রসুলের দরবারে গিয়ে সালাম পেশ করতেছে এবং রিয়া খেলে নামাজ পড়ার জন্য রীতিমতো যুদ্ধ করতেছে প্রতিযোগিতা করতেছে অথচের ময়লার ঝুরিতে ফেলছে না যে সুন্নতটা আমার রাখা দরকার শেখ আব্দুল মজিদের বুঝতে পাচ্ছি যে মদিনায়িক কবর জিয়াৎ বা মুসিদি আরত এর মাধ্যমে আমাদের একটা অনুভূতি হওয়া দরকার যে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের সুন্নতকে আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করার এক ইমানে চেতনা এক আবেগ এবং সেখান থেকেই করে দাড়ি রাখার যে বলেছেন। যে হজ করার পরেও তিনি রাসুল সাল্লাহ সাল্লামের মুর্শিদ নবীজাদ করার পরেও তার প্রতি ডাইরেক্ট কবরের পাশে গিয়ে সালাম ও দূরত পাঠ করার পরেও একটা এত বড় গুরুত্বপূর্ণ সুন্নতকে আমরা ত্যাগ করে থাকি পাঁচটি জায়গা আমাদের শূন্যসম্মত জিয়ারত প্রথমত আমরা মুসিদ নবীর জিয়ারত করবো সেখানে নামাজ পড়ব দ্বিতীয়ত আমরা প্রাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার দুই সাথী আউবাকার এবং ওমারের কবর জিয়ারত করব। এরপরে মদিনার যে বাকিউল গারকাদ কবরস্থান সেটাও আমরা শূন্যসম্মত আমরা করবো এখানে আল্লাহনবী একাধিক কবর জিয়ারত করতেন এরপরে সঈদু সোহাদা আমির হামজাসহ সত্তর জন শহীদের যে কবর আপনার ওই অহুদের পাহাড়ের পারদেশে রয়েছে সেটাও কবর জিয়ারত করা সুন্দর সম্মত কারণ রাসুলাম সেই কবর জায়ত করতেন এরপরে কোবা মসজিদের আপনার উমরার নেকি পাওয়া যাবে পাথর নাই এটা ওটা অনেক কিছু করে হজটাকে হয়তো নষ্ট করার পর্যায়ে চলে যেতে পারে মদিনাহার জায়ত করার পরে মদিনার মানুষ হর আমরা যেন এক অনুপ্রেরণা নিয়ে আমরা বিদায় নিতে পারি এখান থেকে আমাদের শূন্যসম্মত কাজগুলি ব্যতিরিক যত কিছু কাজ সুন্নত বহির্ভূত রয়েছে এগুলিকে আমরা পরিহার করব এবং সুন্নতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য এক ইমানি শক্তি এবং এক একদা আল্লাহর কাছে করে আমরা ফেরত নেব প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা হজের আলোচনা এবং আলোচনা শেষ করে এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি মহানবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন এবং যাদেরকে আল্লাহ সমর্থন দিয়েছেন তাদের হজ করার জন্য অনুপ্রেরণা দেন সুবান আকালদিকা সাদু আল্লাহ صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمة الله وبركاته TBT ইয়ার ত্র সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা আন ইয়াতিয়াYawmul lā bay'in fīhi wa lā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 जकत पर्फ आई अल बैंक सच रोड वर्मिंग नंबर शून्य আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি